আলহামদুলিল্লাহ রসল তসুল আজমাইন অবাদ তুই মুসলিম ভাই মনে আমরা ধারা বাহিক ভাবে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 তবে আপনি পৌঁছে গেলেন ইসারের মার হালায় অগ্রাধিকার্থে তৃষ্ণার্থনা আয়সারি আল্লাহা বলেন মা শিয়া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 এমনি ভাবে রাসুল্লাহ সাল্লাহ আলিমাস্লামের সাহাবা একরাম গণ দানের ক্ষেত্রে নিঃস্বার্থ পরায়ণতার পর্যায়ে ছিলেন হাদিসের কিতাব সমূহে এবালের সূত্রে বর্ণিত হয়েছে জনৈ খুদার্থ ব্যক্তি রাসুল সাল আলিহাসাল্লামের খেদমতে উপস্থিত হলেন অতপুর ঘরে কোনো খাবার আছে কিনা তা জানার জন্য রাসুলসাল আলহ্লাম তার স্ত্রীগণের নিকট লোক পাঠালেন তারা জানালেন মা আনা মা আমাদের নিকট পানি ব্যথিত আর কিছুই নেই ব্যক্তিকে মেহমান সঙ্গে খাবার খাওয়াবে তখন জনৈক আনসারী সাহাবি বললেন ইয়া আমি পারবো এরপর তিনি মেহমানকে নিয়ে বাড়িতে গেলেন এবং স্ত্রীকে বললেন আ ক্রিমি রাসুল্লাহ আলি তুমি আহার প্রস্তুত করো আর বাতি জ্বালাও বাচ্চারা যখন খাবার চাইবে তাদেরকে ঘুম পাড়িয়ে দিও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 বাতিটি নিভিয়ে দিলেন আর স্বামী স্ত্রী দুজনেই অন্ধকারের মধ্যে খাবার খাওয়ার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাচ্ছিলেন তারা দুজনও খাবার খাচ্ছেন ফলে আনসারী সাহাবি তার স্ত্রী বাচ্চা সহ সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন ফালাম্মা আসবাহা গদা ইলা রসুল্লাহ আলি ভোরবেলায় যখন ওই আনসারী সাহাবি নসুরুল্লাহ আলী নিকট গেলেন তখন নসুরুল সাল আলী বললেন আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে তোমাদের উপর সন্তুষ্ট হয়েছেন অতপর আল্লাহ আর তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয় যদিও নিজেরা অভাবগ্রস্ত থাকে যাদেরকে অন্তরের কার্পন্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল নিজ অভুক্ত থেকে অন্যকে খাবার খাওয়ানো সত্যি নিঃস্বার্থ পরায়ণতারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার অনেক উদাহরণ সাহাবাহামগণের জীবনীতে রয়েছে এমন আরেকটি উজ্জ্বল দৃষ্টান্তের কথা আপনাদের শোনাচ্ছি ইয়ার মুখ যুদ্ধের ঘটনা হুজাইফার তালানহু তার চাচাত ভয়ের সন্ধানে বের হলেন এই সময় তার হাতে ছিল সামান্য পরিমাণ পানি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 পাশে আরেকজন ব্যক্তি আহ শব্দ করে উঠল হিসামা করলেন তিনি দেখলেন লোকটি শাহাদ বরণ করেছে এরপর তিনি তার চাচাতো ভাইয়ের কাছে আসলেন এবং তাকেও শাহাদ বরণরত অবস্থায় পেলেন সুবাহ আল্লাহ জীবনের অন্তিম মুহূর্ত আহত অবস্থায় পড়ে পানি পানের সুযোগ পেও তারা নিজে পানি পান করেননি বরং মুমিন ভাইয়ের নিকট তা নিয়ে যাওয়ার ইশারা করলেন নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার সত্যি এক অনন্য সাধারণ দৃষ্টান্ত প্রিয় মুসলিম ভাই বোনেরা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়ার এমন দৃষ্টান্ত যদি আজ আমাদের মাঝে থাকত তাহলে আমাদের পারস্পরিক বন্ধন অনেক দৃঢ় থেকে সুদৃঢ় হত পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ কলহ কোন্দল বিরাজ করত না কিন্তু বড়ই দুঃখজনক ব্যাপার হল বর্তমান সমাজ ব্যবস্থায় মানুষের মন মেজাজি জানি কেমন অসুস্থ হয়ে পড়েছে নিজের উপর অন্যকে অগ্রাধিকার দেবে তো দূরের কথা অনেকেই আজ নিজের স্বার্থের জন্য অন্যের হক বিনষ্ট করতেও সামান্য চিন্তা করে না যা হোক যাদের মাঝে নিঃস্বার্থ রয়েছে তাদের উঁচু মর্যাদার প্রমাণ হল প্রশংসা করে পবিত্র আর তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয় যদিও নিজেরা অভাবগ্রস্ত হয় যাদেরকে অন্তরের কার্পন থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল সুতরাং নিঃস্বার্থ পরায়ণতা পূর্ণ ও উত্তম চরিত্রের নিদর্শন নিঃস্বার্থ পরায়ণতা আল্লাহ সুবাহা অর্জনের মাধ্যম নিঃস্বার্থ পরাক ও মর্যাদা লাভের উপায় নিঃস্বার্থ পরায়ণতা কৃপণতা থেকে বাঁচার উপায় ইবনুল কাইম রাহিমাহ নিঃস্বার্থ পরায়ণতাকে দুটি স্তরে ভাগ করেছেন এক নিজের উপর অন্যকে প্রাধান্য দেয়া।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 দ্বিতীয়ত সমাজে জাগতিক বস্তুর পর্যাপ্ততার পরিবেশ কায়েম হয় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবগ্রস্ততা দূর হয় তৃতীয়ত নিঃস্বার্থ পরায়ণতা আপনাকে কয়েকটি মন্দ স্বভাব থেকে মুক্ত করবে যেমন হিংসা বিদ্বেষ অহমিকা লোভ ইত্যাদি চতুর্থত নিঃস্বার্থ পরায়ণতা অন্তরের ভেতর পূর্ণ ইমান নিশ্চিত করে প্রিয় মুসলিম ভাই বোনেরা আসুন আমরা নিঃস্বার্থ পরায়ণতার মতো উত্তম গুণে গুণান্বিত হয়ে আমাদের পারস্পরিক বন্ধনকে দৃঢ় থেকে দৃঢ়তর করি আল্লাহ সুবাহ আমাদেরকে নিঃস্বার্থপরণ হওয়ার তৌফিক দান করুন আওয়ানা আলহামদুলিল্লাহি রবিআন